যাদের নির্দিষ্ট সময়ে যোগদান করতে অসুবিধা হয় অথবা যাদের ইন্টারনেট সংযোগের সমস্যা রয়েছে তাদের জন্য ধারণা বিনিময় করতে এই সরঞ্জামটি ব্যবহার করার কথা বিবেচনা করুন আচরণের মান মনে রাখবেন